আব্দুল্লাহ ইবনু মাসুদ হতে বর্ণিত তিনি বলেন একদা নবী সাল্লা সাল্লাম জুহরের সালাদাকাত আদায় করেন তখন মুসল্লিগন জিজ্ঞাসা করলেন সালাতে কি কিছু বৃদ্ধি করা হয়েছে তিনি বললেন তা কি তারা বললেন আপনি যে পাঁচ রাকাত সালাত আদায় করেছেন রাবি বলেন তিনি নিজের পা ঘুরিয়ে কিবলামুখী করে দু সাজদা অর্থাৎ সিজদা শাহু করে নিলেন